হে বিপ্লবী দুঃখ করোনা বিপ্লব এবং শাহাদ ওরা দুই ভাই ওরা যখন আসি হাতে হাত রেখেই আসি। বিপ্লবের জন্য কিছু মায়ের বুক খালি হতে হয় কিছু যুবকের বুক গুলিতে ঝাজরা হয়ে যায় কিছু চোখের পানি ঝরতে ঝরতে নিঃশেষ হয়ে যায় কিছু না এবে নবীকে গুলিতে লুটিয়ে পড়তে হয় রাজপথে তাগতের সাথে সংঘর্ষে রাজপথ রক্তাক্ত হতে হয় বিন্দু বিন্দু শনীতেরা হয়ে যায় টকটকে লাল কৃষ্ণ এবং বিপ্লব তারপরই পরেই আসে ইতিহাসের হাত ধরে বারবার এক একজন ইমাম আবু হানিফা ধুকে ধুকে মরবেন কারাগারে এক একজন হাসান আল বান্না লুটিয়ে পড়বেন কায়রোর রাজপথে এক একজন শায়েখ উসামা এলিট ফোর্সের অভিজারে জান্নাতি পাখি হয়ে উড়ে যাবে জান্নাতির দিকে এবং ইনোসেন্ট মানুষগুলোর ভিড় জমবে কালাপানির আন্দামানে একটি বিপ্লবের জন্য প্রসব বেদনায় ছটফট করতে থাকে জনপদ ইতিহাসের চিরাচরিত নিয়মেই মুনাফিকদের মুখোশ খোষে পড়বে এবং মুমিনদের বিজয় হবে হে বিপ্লবী দুঃখ করো বিপ্লব এভাবেই আসে আর সীমা লঙ্ঘনকারীদের ভয় পেও না ওদের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছে ধ্বংস মৃত্যু এবং বিভীষিকা